السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن والاه اما بعد شمانيتو شدی وداشتبه امرا شماشتک علشانار ای پور بے اپنا دے شکل کی امتر ایک شعبتو ممارک بر جانت چه اما در مول قتی پدو وچه بپرد دا اتار وشبو এই পর্বে আমরা আপনাদের সামনে আলোচনার জন্য জাহাঙ্গীর আমার সর্ববামী উপবিষ্টিন এবং আমার পাশে উপবিষ্ট আছেন বাম দিকে তরুণ আলমী দিন জনাব শেখ আহমদুল্লাহ আর যথারীতি রয়েছি আপনাদের ভাই গত হাসেন পর্দার পোশাক অথপর আরো কিছু সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এ পর্বে আমরা পর্দাকে পূর্ণাঙ্গতা দিতে গিয়ে যে বিষয়গুলি আবশ্যক সেই বিষয়গুলি আমরা একে একে আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব ইনশা আল্লাহ তো আয়না শুধুও যেমনটি হল পোশাক পরলাম কিন্তু মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না প্রবৃত্তির লুপ লালসা থেকে আমাদের নফ্সকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না তাহলে কি শুধু পোশাকই আমাদেরকে কল্যাণের দিকে নেবে হ্যাঁ পোশাক আমাদেরকে আংশে নিরাপত্তা দেবে কিন্তু সর্বাঙ্গে যখন কোন নারী এবং পুরুষ এক জায়গায় হয় একা নির্জন অর্থাৎ দুজনেই আসে সেখানে আশেপাশে অন্য কেউ নেই সেটা ঘরে হোক পার্কে হোক তখন তাদের তৃতীয় থাকে শয়তান অর্থাৎ শয়তান তাদের ভিতরে অন্যায় প্রবণতা তৈরির চেষ্টা করে আমরা যেটা দেখতে পাই ছেলে মেয়েরা যখন এক জায়গায় হয় কেউই ব্যবচারের নিয়ে তে হয় না সাধারণভাবে গল্পের জন্য মানে বয়সের টানে মন একটু গল্প করি এভাবেই তারা এক জায়গায় হয় কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে ক্রমান্বয়ে তারা এমন একটা পর্যায়ে চলে যায় যখন তারা মহাপাপে লিপ্ত হতে আর নিজেদেরকে নিয়ন্ত্রণ করতেই পারে না এর একটা বড় কারণ হল খালোয়া নারী পুরুষ এক জায়গায় হওয়া এটা রসুল্লাহ অন্যত্র বলেছেন যে মাহরামের উপস্থিতি ছাড়া কোনো নারী কোনো পুরুষের সাথে একত্রিত হবে না অর্থাৎ একজন নারী বা একজন পুরুষ রয়েছেন সেখানে মাহরাম কেউ নেই এমন কখনোই হবে না এমন কি শিক্ষার জন্য প্রাইভেট পড়ানোর জন্য এমন কোরআন শিক্ষার জন্য হলেও অফিসে কর্মের ক্ষেত্রে হলো এমন যেন না হয় এটা শরীয়তে হারাম করা হয়েছে এবং এর পরিণতি ভয়ঙ্কর বলে বারবার উল্লেখ করা হয়েছে এটা শরীয়তে ধন্যবাদ আব্দুল্লা জাহাঙ্গীরকে এখানে দেখা যাচ্ছে শেখ আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় এরকম হচ্ছে যে বর কনেকে দেখবে তিনি মূলত দেখবেন এটা হলো শারীরিক সূত্র। নিয়ত দিয়েছে সেই প্রাকৃত অনুমোদন এটা না মানার কারণে দেখা গেছে যে তিন দেখার কারণে এমনটাও হয়েছে সারি বিধান না মানার কারণে এই ধরনের শরীয়তের সীমা লঙ্ঘন করলে যেকোনো দেশেই এই দেশে দুর্ঘটনা ঘটে দুই ধরনের লঙ্ঘন ঘটছে একটা তো শেখ যেটা বলছেন যে যার দেখা বৈধ তিনি না দেখে এমন মানুষে দেখছেন যার জন্য দেখা আরাম আর দ্বিতীয় যেটা ঘটে আপনি যেটা বলেছেন যার দেখা বৈধ তিনি দেখছেন কিন্তু সেখানে বর কনে ছাড়া তৃতীয় কেউ নেই পাঁচটি স্তম্ভের মধ্যে একটা অন্যতম স্তম্ভ হলো হজ অথচ সেই রুকুনটা পালন করতে গিয়ে টাকা পয়সা যত থাকলে কিন্তু বাহারাম যদি না যায় মানে হুকুম বলছে তার উপর হজ ফরজি হয়নি একটা হজ এবাদত করতে যাবে কিন্তু সেখানে সাথে মাহারাম নেই সেই ক্ষেত্রে ওই মহিলা হজে যাওয়ার কোনো সুযোগ নাই অথচ সেই ক্ষেত্রে একজন মহিলা অন্য স্কুল বলেন বলেন বলেন চাকরি বা কোথাও বেড়াতে যাওয়া আজকে যে প্রেক্ষাপটটা ঘটছে সেই ক্ষেত্রে কিভাবে সুযোগ পেতে পারে আজকে নির্যতনতার কারণেই একজন অভিভাবক তার মেয়েকে তার মামতো ভাইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছে যাচ্ছে কোথাও একাকে শিক্ষা সফরে যাচ্ছে অথবা দোষারোপ করছে এর জন্য দায়ী কে দায়ীসন্দে মেয়েও নয় ওই ছেলেটিও নয় দায়ী হলো মেয়েটার অভিভাবক তারা কেন এই ব্যাপারে আগে নির্জনতা এটা একজন পুরুষ নারী তারা দুজনে একত্রে হবেন না সেখানে মাহরেম থাকতে হবে তাহলে বোঝা গেল যে এখানে মাহারেম বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করা দরকার জনাব এই ক্ষেত্রে কার কার সাথে পর্দা করতে হবে আর কার সাথে পর্দা করতে হবে না এই প্রসঙ্গটা আমাদের একটু নিষেধ করা হয়েছে ইসলামে কেন এর সমস্যা আলোচনা হয়েছে কিন্তু হাজি আমরা একটা সমস্যা চিহ্নিত করতে পারি আমার পরে পুরুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বস্তুের চরিত্র অন্য অন্য ক্ষেত্রে কৃত কার্যরা অকৃত কার্য হয়ে পড়েন কারণ সবচেয়ে বড় পরীক্ষার বস্তু এটি এই জন্য এখানে খোল করা হয়েছে মাহারামের যে বিষয়টি শেখ বলেছেন বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যাদের সঙ্গে বিবাহ চিরতর অবৈধ দেখা করা তাদের মহিলার জন্য তার দেবর কোন অবস্থাতে মাহারম নয় কারণ এই দেবরের সঙ্গে তার বিবাহের সুযোগ আছে যদি তার স্বামী মারা যান তাহলে অথবা তালাক আগে বাবা আসেনা স্বামীর বাবা অর্থাৎ শ্বশুর তিনি চলে আসেন আও আবনাহিনা অথবা ছেলে নিজের সন্তানরা আমাদের দেশে ব্যাপক মানুষ না চাচাতো চলবে না মামাতো না সব না নিজের ভাই একমাত্র সহ বাণী হিননা অথবা এর বাইরে অন্যদের সাথে কেন দেখা করা যাবে না মারানের তালিকা কেন আসলেন তার কারণ হলো আমরা সবাই জানি যে এই সদস্যগুলো যাদের কথা বলা হলো এদের সঙ্গে একজন মেয়ের কখনো বাজে চিন্তা সাধারণত সচরাচ হয় না কিন্তু এর বাইরে আপনি চাচা তোমায় খারাপ হয় না প্রশ্ন আসেনা সমস্যা এখন যদি কোথাও সেটা হবে কি মানে পশুত্বের দেখাশোনা করলে কথাবার্তা বললে সেটা নিঃসন্দেহে অনেক ফেতনা এবং অনেক খারাপ জিনিসের দ্বার খুলে দেয় এই জন্য শরীয় মাহারামের বিষয়টিকে অত্যন্ত যৌক্তিক ভাবে এবং এটাকে ফিলোসফিক্যাল দিক থেকে যথার্থ কারণে এই যে উপস্থিতি ছাড়া নির্জনে তার অবস্থান করতে পারবে না নিষেধ করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকেই সেটা বলেছেন কেননা আল্লাহর আয়বিনী ভালো জানেন এখানে কিন্তু রসুলাম বলে দিয়েছেন যে তৃতীয় জন শায় আসবে এবং দেবে লাশ পর্যন্ত তাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করবে আসল বিষয়টি নিয়ে সতর্ক হই এবং বিরতির পরে আবারও আপনাদের সাথে ফিরে আসবো ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম निकटे मनोन दिन इष्ट कुरानी कार्यक्रम क्यों करतर खेलान जमीन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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন ও শুক্রবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 डायल कोरून, डॉक्टर जाकिर के डेब समेत कर যতক্ষণ না আমল এ সংরক্ষণের শর্ত দেখুন হয় আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা ইসলাম সম্মানিত শুদীয় দর্শক বৃন্দ বিরতির পরে পুনরায় আপনাদেরকে স্বাগতম আমরা যে আলোচনা করতেছিলাম যে আল নির্জনতা এবং এটার ব্যাপারে আলোচনা আসছিল যে আমাদের মধ্যে এটা কুসংস্কার আছে যেটা হলো যে বর কনেকে দেখবে সেখানে মহরমের উপস্থিতি ছাড়াই সেখানে যাচ্ছে তাদেরকে দুজনকে একাকি নির্জনে দিয়ে দিচ্ছে এটা কিন্তু শরীয়র সমর্থন করে না আবার কোথাও এরকম দেখা যাচ্ছে যে একটি কনেকে দেখতে অসংখ্য গায়ের মাহারেম চলে যাচ্ছেন এবং তারা গিয়ে সেখানে বিলম্বনার সৃষ্টি করছেন ফলে দেখা যায় যে এই সম্পর্কটি ভিত্তি হয় অবৈধতার উপরে এক সময় এই সম্পর্কটা ভেঙে যায় পরকীয় প্রেম সহ জড়িত হয় জড়িত হয়তোবা এই বিয়ে হয় নতবা দেখা যাচ্ছে এর মধ্য থেকে অন্য একজন তৃতীয় একজন সে বিয়ে করে ফেলে এই ধরনের দুর্ঘটনা হওয়ার সমূহ সম্ভাবনা আছে আসলে ইসলাম যে খালোয়ার কথা বলেছে এটাই হলো বিজ্ঞানসম্মত রাসুল্লাহ আলু ইসলাম বলেছেন তৃতীয় জন হল আপনার শয়তান সে তখন অন্যায়ের দিকে দাবিত করবে শুধি আমরা এবার আলোচনায় যাব যেটা হচ্ছে আপনার এই যে বেগানা নারী পুরুষের অবাধ মিলন এটা কিন্তু সামাজিক বেদিতে এখন হয়েছে। এই ব্যাপারে আমরা আবদুল্লাহ জাহাঙ্গীর আলোচনার জন্য আহ্বান এটা আমরা যখনই বলি অবাধ মেলামেশা হবে না তখনই আমাদের সম্মানিত দর্শক অনেকে মনে করবেন শুধু আলেমরা বাধা দিতে চাই অবাধ মানে মানে বাধা মুক্ত আর আমরা শুধু বাধাই দিচ্ছি কেন আল্লাহ অন্যান্য প্রাণীদের ব্রেনের ভিতরে বাধাগুলো দিয়ে রেখেছেন তারা কিন্তু সরিয়ার বাইরে যায় না তাদের সরিয়াতের বাইরে যায় না একটা পশু প্রজননের প্রয়োজন ছাড়া তারা প্রজনন প্রক্রিয়া নিয়ে চিন্তা করে না এবং তারা যে জোড়া গঠন করে সেই জোড়ার বাইরেও তারা চিন্তা করে না কিন্তু আল্লাহ মানুষকে যে স্বাধীনতা দিয়েছেন অধিকার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন বিবেক দিয়েছেন আর সাথে কিছু নিয়ম দিয়েছেন এই নিয়মগুলো শুধু জানিয়ে দেওয়া এটা আমরা কোনো বাধা দিচ্ছি না আল্লাহ তালা কিছু নিয়ম বলেছেন যেটা আপনি বলতেছেন অবাধ বলতে অবৈধ অশালী এখতলাদ বলা হয়েছে সেটা হলো যে নারী এবং পুরুষের ভিতরে প্রথম থেকেই জীবনের শুরু থেকেই তাদের যে ভিন্নতা রয়েছে তারা একে অপরের সাথে পুরুষের মতো মিশবে না এটা শেখানোর জন্য সাত বছর থেকে নামাজ পড়তে বলো ছেলেমেয়েরা দশ বছরের নামাজ না পড়লে মেরে নামাজ পড়ো এবং তাদের বিছানা আলাদা করো অর্থাৎ নারী পুরুষ আলাদা তাদের ভিতরে প্রকৃতিগতভাবেই কিছু বিষয় তৈরি হয় একে অপরের আকর্ষণ তৈরি হয় ছেলে ছেলের সাথে যেমন জড়িয়ে ধরতে পারে গল্প করতে পারে মেয়ে তেমন না এই বিষয়টা দিয়েই তাদেরকে তৈরি করতে হবে কেন কারণ এটা না হলে তারা জীবনের শুরুতে যে অশ্লীলতায় লিপ্ত হবে এটা তাদের পরবর্তী জীবন পারিবারিক জীবন এবং দুনিয়ার জীবন এবং আখেরাতের অনন্ত জীবনকে ধ্বংস করবে আর এজন্যই ইসলাম এখতালাত অর্থাৎ পুরুষে পুরুষে বসার মতো মেলামেশার মতো করা যাবে না এ বিষয়ে বিভিন্ন বিধান দিয়েছে এটা একটা তো গেল খালোয়া পুরুষ নারী হবে না যে আপনার সাথে একটা সংযুক্ত করতে চাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সেখানে কিন্তু বলে দিয়েছেন যে ওই বালকরা যাতায়াত করতে পারবে যাদের মধ্যে এখনো আপনার সেই জৈবিক চাহিদার বিষয়টা হলো কি আমরা অনেকে ব্যবীচার কে ঘৃণা করি অবৈধ সম্পর্ক ঘৃণা করি কিন্তু সব বিষয়গুলোকে মনে করি এটা কিছুই না মন ভালো থাকলে আমাকে একদম বলছেন যে আশ্রহুরা ঢাক ঢাক করে আরো বেশি আকর্ষণ তৈরি করছেন বিভিন্ন বন্ধ করার জন্য মেয়েদেরকে মোবাইল বন্ধ রাখতে উৎসাহ দেওয়া হচ্ছে এবং ঢেকে ঢুকে পোশাক পোশাক করতে নিষেধ করা হচ্ছে যেন এটা অন্তত কমে কারণ আইন করে এগুলোকে কমানো যাচ্ছে না বন্ধ করা যাচ্ছে না রসুল্লাহ সসাম মেয়েদেরকে পূর্ণ অধিকার দিয়েছেন মসজিদে যে নামাজ পড়ো পূর্ণ অধিকার দিয়েছেন ঈদের মাঠে যাও পূর্ণ অধিকার দিয়েছেন কর্ম করো পূর্ণ অধিকার দিয়েছেন জিহাদের মাঠে চলে যাও কিন্তু এখতলাত না তারা বসবে কিন্তু কাতার ভিন্ন এই ভিন্নতা তাদের নাই তাদের বিচ্ছিন্নতা নাই তাদের প্রোটেকশন অর্থাৎ নারী পুরুষের মানে অবাধ একত্র হওয়ার মাধ্যমে যেটা ঘটে অত্যাচার হচ্ছে এক মিনিটের জন্য লাইট নিভে গেলে যে ভয়ঙ্কর মসজিদে নবীতে লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ পুরুষ নামাজ পড়ছে হেঁটে চলে যাচ্ছে কিন্তু কোন দুর্ঘটনার খবর জানছি না কিন্তু রকম অবস্থা যদি আমরা ভারতের মেলায় আমেরিকার কার্নি দেখি এক মিনিটের জন্য কত রকমের যেখানে সবকিছু বৈধ করে করার জন্য এখানে একটা হাজির যোগ করা যায় আর কি মনে হয় সেটা হলো খালোয়াটা শরীয়ত কোন চোখে দেখেছে একজন মেয়ে আর মেয়ের সঙ্গে এক কাপড়ে থাকতে পারবে না অনুরূপ একজন মেয়ে আর মেয়ের শরীরে স্পর্শ করা বা শরীরকে তার কাছে খোলা করা উন্মুক্ত করতে পারবে না এই যদিও তারা মহিলা কেন করতে পারবে না এই মেয়ে তার গোপন অঙ্গ দেখে তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে রসদুল্লাহাম বলছেন যে কখনোই ওই মহিলা যেন আর একজন মহিলার কাছে গোপন অংশগুলো গুলো গোপন অঙ্গ যেন স্পর্শ অঙ্গ না দেখাই এখানে এটাই বলা হচ্ছে শরীর কত সচেতন এই ব্যাপারে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জীবন তোমাদের কর্ম সুন্দর হোক এটা চান আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা এক বেড়ে ধ্বংসের ধরনের ঘটনা ঘটে কারণ আগের সম্পর্ক আর পরের সম্পর্ক কখনো এক হয় না আর এক না হওয়ার কারণে ওই পরিবারে যে সন্তান জন্ম নিচ্ছে তার উপর একটা প্রভাব বিস্তার হচ্ছে একসময় বিবাহটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে আমি এলাকাটাই ঢুকছিলাম পারিবারিক বিষয়ে একটু তথ্য নেওয়ার জন্য আমেরিকাতে প্রায় 80 মানুষ পরিবারের দিকে এসে প্রায় সিক্সটি মানুষ পরিবারের বাইরে সেখানে কিন্তু পরিবারবর্তে বলতে পুরুষে পুরুষে বিবাহ মেয়ে মেয়ে বিবাহ ধরা পরিবার পরিবার জীবন জীবনযাপন করছে আরো এই ১৪ বছরের আরো অবস্থা খারাপ মানুষ বিবাহই করছে না এই মানুষের অবাধ সম্পর্ক দেওয়ার কারণে দায়িত্ব না আমি যত ইচ্ছা ভোগ করব এটা একটা জিনিস আর দায়িত্ব যুক্ত একটা নারীর দায়িত্ব তার সামাজিক দায়িত্ব তার মৃত্যুর পরের দায়িত্ব উত্তরাধিকার দায়িত্ব কার্যকর ভূমিকা রাখে কারণ যে মেয়েটি আরাক পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে একটা সম্পর্ক গড়লো ওই পুরুষের আরাক এক মেয়ের সাথে সম্পর্ক আছে যা বিবাহের পরে স্পষ্ট বুঝতে পারে নিষেধ করেছেন সেই তিনটা টাইমে যেতে কেন এই সময় তারা নির্জনে থাকবে তাহলে নিজ সন্তানকেও যদি তার নির্ধারিত নিয়মের ভিতরে যেতে হয় তাহলে অন্যান্য নারী পুরুষ তো ফলে যে জিনিসটা শেখ বললেন তার আলোকে বলতে চাই আমাদের সমাজে সাধারণত যারা একটু খোলামেলা চলতে চান তাদের কাছে যারা আইডল তাদের যারা আদর্শ তাদেরকে আমরা বিভিন্ন নামে জানি যেমন তারকা বিশেষ করে যারা বিভিন্ন একটা জিনিস আমরা নিশ্চয়ই আমাদের দৃষ্টির বাইরে যাইনি সেটা হলো এদের বিয়ের সংবাদ যত বেশি আমরা শুনি তার চাইতে অনেক বেশি শুনি বিবাহ বিচ্ছেদের কথা সবচেয়ে বড় যে কথাটা বললেন যে এখন মানে প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশের আমি বলছি না প্রচলিত অর্থে তার মানে ইতিমধ্যেই পাঁচবার বিবাহ হয়ে গেছে অথচ জীবন এখনো বাকি আছে অনেকবার আর এটা তো নিম্নে পাঁচবার আর বাকি গুলো আরো কতবার হয়েছে না আমাদের সমস্যার অনেক সমাধানের রাস্তা বের হয়ে আসে ধন্যবাদ সম্মানিত সদীয় দর্শক বৃন্দ আমরা আলোচনা করতেছিলাম যে মহারেম সালানের জনতা এটি কিন্তু অত্যন্ত ভয়াবহ এর পরিণতি অত্যন্ত খারাপ সেই জন্য পিরোনবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন শয়তানকে দরজা খুলে না দিই যেন শয়তান প্রবেশ করে আমাদের এই মধুর মিলনের এই সমাজ ব্যবস্থাকে সম্প্রীতির বন্দনটাকে ভেঙ্গে তস নাস করে দেয় এবং অপবৈত্রতার দিকে ধাপিত করে সেজন্য আমাদেরকে সতর্ক ও সাবধান হতে হবে কক্ষণ নয় এ ব্যাপারে আমরা যদি কোনো অবস্থাতেই যেন মাহরিম ছাড়া নির্জন একজন নারী একজন পুরুষ অবস্থান করবে হচ্ছে আবারও আপনাদের সাথে আমরা পরবর্তী আলোচনা নিয়ে হাজির হব ইনশা আল্লাহ ততক্ষণে আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন এ প্রত্যাশায় আসসালাম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 01132301 जी एल ओ ओ कोड कोड बी बी बी बारे इमेल कर